আর বদ্রাশ কিনের বাপ আছি দু তিন দিন ধরে মানে খুব তো আস ভাইলে ভাই বদ বিয়ে আর সল্লা পরামর্শ দর আছে তোমার লাইক একবারে হতই দে আর আর্থিক অবস্থা হল্লা আসানো আছে কিন্তু তুমি জানো আ খেলা কি তুই এখন তুই তুই কে গুজু মারে এখন বুদ্ধি না। ও শোকি রে বাস তু হোনা কে মার ফোন বুদ্ধি দে বুদ্ধি দে সোনা উগা ডোয়ে বয় সো মান মায় উজর গুদি বুড়ি মায় উ ডো বয় সো কুড়ি মনসে খাতে ইার মায় উজর গুদি বুড়ি উদর গুদি বুড়া মাযা কে বোনা বুড়া মায় কম ফোন সোনা ওর বা কো মার এ বুদ্ধি দে সোনা কহনে গো চো মার এ বুদ্ধি দে সোনা বালাউ পুয়া ফল নোয়া খালি বাড়ি। পয়সা কম না কামাই সরয় গাড়ি বালা বুগা পুয়া পালাম নোয়া খালি বাড়ি। তিয়া পয়সা কম না সর সরয় গাড়ি সরাই গারি তুই থাকতে যা লাই কোনো সিনতে আসে না তুই থাকতে যা লাই কোনো চিন্তা আসে না কেন গো মারে হন বুদ্ধি রে না। কে গো মারে হন বুদ্ধি দেছো না। ও শি বা কে গো মারু সহনে গো মার বুদ্ধি দেওয়ার বেত খু নোসারি আদর নগুটি যানি স্কুটর বাপে যত তু কিছু তু নো সার আশি আদর নগুটি জপানি স্কুটর বাদ রা পানি সোনা ও শে বা ফেরে তুই কেন কে নে মারে এখন বুদ্ধি দে সোনা কে নে মারে হন বুদ্ধি দে সোনা জিনিস পত্র এনবেশী তু নো সাধ বি ফুল ফার্নিচার জিনিস এন এনবেশী তু নো সার সাধ বি ফুল ফার্নিচার গদা ফুল ফার্নিচার ফ্সুত বৈর খাইছ সার আরো হতো বাঘানা ফাশুত বৈরাত খাইছু স্যার আরো হতো বাঘানা কে গেছো মারে এখন বুদ্ধি রে সোনা কে গেছো মারে এখন বুদ্ধি রে সোনা হার বারে গি খু নো তুই কি বিয় শাদ বারে গিন খু নো বুজি তুই কি নি দিবি বাদ লাগি বুকি কি ইশ গৌরি সালা পরে রশে আস জমানা সহনে গোজো মার বুদ্ধি দেব তুই সোনা কে নেজো মার এ কো মার হন বুদ্ধি দে সোনা কে নেজো মার ইয়ে হন বুদ্ধি দে